আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন ইতুপ আমরা অনেকগুলো পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা গতপর্বে আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনি করিম রেয়ামতের দিন হয়তো তার পক্ষে হবে অথবা তার বিপক্ষে যাবে তার পক্ষে সাক্ষ্যদানকারী হবে অথবা তার বিপক্ষে সাক্ষ্যদানকারী হবে এই বিষয়টি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করে কোরআনের হুকুকগুলো অধিকারগুলো যেগুলো রয়েছে রাইটস যেগুলো রয়েছে সেই হুকুকগুলোকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে আদায় করবে যেহেতু কোরআন যদি তার বিপক্ষে চলে যায় তাহলে ওই আদর্শ মুসলিম ব্যক্তি হয়াহামতের দিন আল্লাহ হাবুল আলমের কাছে তার না জাতের আর আশা করতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই জন্য আমরা বলছিলাম যে আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনে কেরিমের ব্যাপারে এতটুকু উপলব্ধি করবে যে কোরআন হয়তো আমার পক্ষে হবে এবং কোরআনকে নিজের পক্ষে রাখার জন্য তার যে করণীয় রয়েছে সেই করণীয় কাজগুলো তিনি আঞ্জাম দেবেন আর হয়তো কোরআন তার বিপক্ষে চলে যাবে কিন্তু কোরআনকে বিপক্ষে যেতে দেওয়ার কোনো আদর্শ মুসলিম ব্যক্তির কাজ হবে না এটাই আমরা বলেছি রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে তার সাহাবি আবু মালিক শারী রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লি আসলামের সাদ করেছেন কোরআন হুজ্জাত আলেইকা কোরআন হয়তো তোমার পক্ষে হুজাত হবে তোমার পক্ষে প্রমাণ হবে তোমার পক্ষে সাক্ষ্যদানকারী হবে অথবা আলেইখা তোমার বিপক্ষে যাবে তোমার বিপক্ষে প্রমাণ হবে এ বর্ণাটি ইমোসিম রহমতুল্লাহ তার সহিতে করেছেন হাদিস নম্বর দুইশো তেইশ ইবন বুস্তির রহমতুল্লা আলাই তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর আট হাজার সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোরআনে কেরিম একজন আদর্শ মুসলিম ব্যক্তির কাছে যে দাবিগুলো করে থাকে তাকে সেই দাবিগুলো পূরণ করতে হবে আমরা একথাও দৃষ্টি আকর্ষণ করেছি কোরআন কিভাবে তার পক্ষে হবে একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য কোরআন তার পক্ষে কিভাবে যাবে কেয়ামতের দিন কোরআন তার পক্ষে কিভাবে কাজ করবে আমরা জানি সেটি রাসুল উল্লাহাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রাসুল উল্লাহাম বলেছেন কেয়ামতের দিন কোরআন আসবে শেফি আল্লাহ সাবিহি কোরআন যারা তেলাওয়াত করেছে কোরআনে যারা সাথী হয়েছে কোরআনের সাথে যে নিজেকে সম্পৃক্ত করেছে তার জন্য সুপারিশকারী হিসেবে কেয়ামতের দিন কোরআন উত্থিত হবে কোরআন কোরআন এভাবেই আপনার জন্য হুজাত হবে আপনার পক্ষে যাবে তাই কিয়ামতুদ্দিন কোরআনকে যদি কোনো ব্যক্তি নিজের পক্ষে রাখতে চায় তাহলে সে ব্যক্তি অবশ্যই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে কোরআনকে তিলাওয়াত করবে এটি রসুল্লাহ সাল্লাসলামের আর একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে হাদিসটি সহিবুখাইয়াবা মোস্তমের মধ্যে এসেছে রসুল উল্লাহ্লাসলামের স্বাদ করেন আল্লাহ ইয়াকা কুরআন যে ব্যক্তি কুরআন পাঠ করে কুরআন তিলাওয়াত করে ওয়াহুয়া মাহিরমবিহি এবং কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে সে ব্যক্তি যথা উপযুক্ত কোরআনে কেরিমের দাবি অনুযায়ী কোরআনকে সত্যিকারভাবে তিলাওয়াত করে মা আজ সেফেরাতিল খের মিল বাহ সে ব্যক্তি ওই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ফেরেস্তাদের সাথে হবে যারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদা লাভ করতে পেরেছে তাদের সাথে হবে والذي يقرأ القرآن ار যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে ওয়ায়াতাউফিহি কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে সুন্দরভাবে তিলাওয়াত করতে পারে না খুব চেষ্টা করে একবার আলিফ আলিফ আলিফ অর্থাৎ এভাবে কুরআনকে খুব কষ্ট করে নিজের মুখের মধ্যে কুরআনকে উচ্চারণ সেই প্রতিবন্ধকতাকায় কাটিয়ে কোরআনকে তেলাওয়াত করার চেষ্টা করে এবং তেলাওয়াত করে ও আলাইহে শাক এই তেলাওয়াতটুকু তার জন্য কঠিন কষ্টকর তেলাওয়াতের মধ্যে যেহেতু তার ভাষা নয় যেহেতু এই ভাষাটুকু তিনি শেখেননি যেহেতু এই তেলাওয়াতটুকু শিখেননি এই মাখারাজগুলো এই মাখারাজগুলো শেখেননি এই মতগুলো গুন্নাগুলো শিখেননি এই জন্য ওয়াহুয়া শাক কোন আলাইহি এটি তার জন্য কষ্টকর এমন অবস্থায় যদি কোন ব্যক্তি বারবার কোরআন তেলাবাত করে আমরা দেখি আমাদের সমাজে অনেক ভাই আছেন কোরআন সত্যিকারভাবে ভালোভাবে তেলা বাত করতে পারেন না কিন্তু তেলাবাতের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআন তেলাবাতের জন্য সময় দিচ্ছেন চেষ্টা করতেছেন অনেক সময় দেখা যায় যে অনেকে বানান করে করে করতেছেন বানানের মাধ্যমে তেলাবাদ করতেছেন কোরআনকে তারপরে কোরআনে করিমের তেলাবাত করতেছেন অভয় সাকি এই তেলাওয়াতটুকু তার জন্য কঠিন কষ্টকর তারপরেও তিনি কোরআনে করিমের এই তেলাওয়াতটুকু করে দেন রসুল হুদা সাল্লাহ ইসলামের সাত করেন লাহু আজিরান সে দুটি প্রতিদান পাবে পুরস্কার পাবে সে ব্যক্তি দুটি পুরস্কার পাবে একটি পুরস্কার তার তেলাওয়াতের জন্য যেহেতু তেলাওয়াত করেছে একটি পুরস্কার পাবে আরেকটি পুরস্কার হচ্ছে যেহেতু সেই ব্যক্তি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তার এই কষ্টটুকু সহ্য করেছে এই কষ্টের জন্য আল্লাহ সুবাহ তালা তাকে আরেকটি পুরস্কার দেবেন এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ শহীতে বর্ণনা করেছেন হাদিস নম্বর চার হাজার ছশো তিপ্পান্ন ইমাম মুসলিম রহমান আল্লাহ তাহ আয়লা বর্ণনা করেছেন হাদিস নম্বর সাতশো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম সরুল্লাহ সাল্লাসলাম কোরআন তিলাওয়াতের ফজিরতের বিষয়টি বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি এই কষ্ট করে কোরআন তিলাওয়াত করে থাকে এই কষ্টের কারণে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল কাছে অতিরিক্ত আরেকটি মর্যাদা পাবেন যে মর্যাদাটুকুর সরুল্লাহসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই কোরআন তিলাওয়াতকে অবজ্ঞা করার বিষয় নয় যেন আমার কষ্ট হবে আমি ভালো করে তেলাবাত করতে পারি না আমার তেলাবাতের মধ্যে ভুল হয় আমি চেষ্টা করি কিন্তু না এমনটি নয় বরং বলবে যে আমার কষ্ট হলেও আমি কোরআন তিলাবাত করব আল্লাহ রব্বুল আলম দেখছেন আমি কতটুকু কোরআন তেলাবাদ করতে পারি কতটুকু আমার তেলাওয়াত বিশুদ্ধ কতটুকু আমি সত্যিকার অর্থে কোরআন তেলাবাদ শিখতে পেরেছি এটা তো আমার আল্লাহ রব্বুল আলমী জানেন সুতরাং আমি তেলাওয়াত করব আমি তেলাওয়াত করব। এটি রসুল্লাহ সাল্লাহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কোরআন তিলাবাতের ফজিরতের বিষয়টি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা कुरान तलावत फत विषय हदीस हदीसट बुखारियाब मोस्मदे रसल्लाह सल्लाह सल्लम अत्यंत सूंदर एक उदाहरण दिए कुरान तलावर ईमानदार व्यक्ति और जी कुर तलावत करें यही व्यक्तिगुलचय रसल्लाह सल्लाह सल्लम उदाहरण माध्यमे हदीसर मध्य रसल्लाम तुले धरे के विषय जीतु আমরা ইমানদার ব্যক্তি কিন্তু কোরআন তেরাবতের ব্যাপারে আমাদের অনেকেরই অমনোযোগিতা রয়েছে অনেকেরই গাফলা রয়েছে অনেকেরই ত্রুটি রয়েছে দুনিয়ার ব্যস্ততার কারণে চাকরির কারণে ব্যবসা বাণিজ্যের কারণে অথবা স্ত্রী পরিবার পরিজনের দায় দায়িত্বের কারণে দেখা যায় যে কোরআনের জন্য আমরা সময় করতে পারি না আদর্শ মুসলিম ব্যক্তি যেমনিভাবে পরিবারের জন্য সময় বের করবেন যেমনিভাবে দায় দায়িত্ব পালনের জন্য সময় তার থাকবে তেমনি তেমনিভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআন তিলতের জন্য তিনি একটি সময় বের করবেন একটি সময় তিনি নিয়ে আসবেন এই সময়ের মধ্যে তিনি কোরআন করিম তিলাওয়াত করবেন এটাই রসুল উল্লাহ হাদি রসুল হুদাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে সাত করেন মাসালুল মমিন উল্লা একটা উল কোরআন মাসালুল উত্তরুজ্জাতি মুমিন ব্যক্তি যে কোরআন তিলাবাত করে কোরআন পড়ে কোরআনের তিলাবাত করার কারণে তার উদাহরণ হচ্ছে মাসাল উত্তরুজ্জা উত্ত্রুজ্জায়ের মতো উত্তরুজ্জা হচ্ছে কমলার মতো এক ধরনের ফল যেটি অত্যন্ত মিষ্টি দায়ক এবং এর গন্ধও খুব ভালো আমরা যখন কমলা খেতাম এক সময় এর গন্ধও খুব পছন্দনীয় হতো অনেকে কমলার বাকল খেয়ে ফেলতেন এর গন্ধ এবং এর সৌন্দর্যের কারণে ঠিক রসুল উল্দাসল ইসলাম বলছেন ইমানদার ব্যক্তি যার অন্তর মধ্যে ইমান রয়েছে সে যখন কোরআন তিলাবাত করে থাকে ওই ইমানদার ব্যক্তির উদাহরণ হচ্ছে বা সার উত্তুজ্জার মতো তার উদাহরণ রিহা তৈব এর গন্ধটুকু অত্যন্ত ভালো খুব সুগন্ধ এর মধ্যে রয়েছে এর সুগন্ধ মানুষদেরকে অনুপ্রাণিত করে এর প্রতি আকর্ষণ তৈরি করে তারপরে মুহা তৈ্যিব এবং এর স্বাদটুকুও তহজিব ভালো সুগন্ধ এবং স্বাদ দুটাই এর উত্তম ই কারণে স্বাদটুকু উত্তম হয়ে গিয়েছে ইমান যার অন্তরের মধ্যে রয়েছে তার স্বাদ অনেক উত্তম আর কোরআন তিলাবাদ করার কারণে ইমানের সাথে কোরআন তিলাবাদকে সম্পৃক্ত করার কারণে তার গন্ধটুকু সুগন্ধে পরিণত হয়েছে তাই ইমানদার ব্যক্তি যখন কোরআন তিলাবাদ করবে তার উদাহরণ হবে উত্তুজার মতো সুগন্ধ হবে স্বাদও তার উত্তম হবে দুটাই তার জন্য কল্যাণকর ও মাসাল্লা দিল্লা তারপর রসল উল্লাহন বলছেন যারা কুরআন তিলওয়াত করবে না তাদের উদাহরণ দিয়ে রসল উল্লাহ বলছেন ওই ইমানদার ব্যক্তি ওই মমিন ব্যক্তি আল্লাহলা উলকুর আনকুর আন তিলাওয়াত করে না ক্যামাশাল তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো লারি হালাহা যার কোনো গন্ধ নেই ও তো আমা আর এর স্বাদটা হচ্ছে মিষ্টি এর স্বাদের মধ্যে মিষ্টি পাওয়া যায় কিন্তু এর মধ্যে কোনো গন্ধ নেই আসল উল্লাহ সুল্লা উল ইসলাম এর মধ্যে কোনো গন্ধ নেই ও মাসাল মুনাফেক আল্লা উলকুর আন এরপর আসল উল্লাহ সুল্লাহ ইসলাম আরেক ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছেন আল্লাহাবুল আলমীর মুনাফেক এর আখলাখ থেকে মুনাফেকের অবস্থা থেকে আমাদেরকে মুক্ত রাখুন বলুন আমি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন ইমানদার ব্যক্তি তার যে মর্যাদা রয়েছে মুনাফেকের এ ধরনের কোনো মর্যাদা নেই অথচ রসুল্লাহামী হাদিসের মধ্যে মুনাফেকের কোরআন তেলাবাতের কথা বলছেন তার অবস্থা কী হবে সেটি বলছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা হাদিসের আলোচনা আরেকটু পরে আসছি সময় হলো বিরতির আমাদের সাথেই থাকুন চলছে এক জোয়ারের প্রচন্ড আলী সাল্লামের সুন্না ই সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে দর্শক ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা বলতেছিলাম স্বাদ করেছেন মুনাফেক ব্যক্তির উদাহরণ হচ্ছে যে কোরআন তিলাওয়াত করে ওই মুনাফেক ব্যক্তির উদাহরণ হল মাসারা রাইহানা এর মতো রাইহানা হচ্ছে এক প্রকারের লাল ফল যেটি বাহিরে একটু সুগ্রাণ আছে বাহ্যিক কিছু সুগ্রাণ সৌন্দর্য রয়েছে কমলার মতো দেখতে দেখা যায় কিন্তু ভিতরে অত্যন্ত তিক্ত তিক্ত এই ফলটি তাকে রাইহানা বলা হয় তাকে গ্রানটা মোটামুটি ভালো রাসুল উল্লাহ আসম বলছেন মুনাফিক ব্যক্তির উদাহরণ হচ্ছে যে কোরআন তিলাওয়াত করে ক্যামাশালি রাইহানা তার উদাহরণ হচ্ছে রাইহানার মতো যে রিহাত এর গন্ধটুকু ভালো সুগন্ধ তাই কোন ব্যক্তি এর সুগন্ধটুকু দেখে কেন সুগন্ধ তার এই ভালো হল যেহেতু কোরআন তেলাওয়াত করে কোরআন তিলাওয়াত করার কারণে মুনাফেক হলেও তার গন্ধটুকু সুগন্ধে পরিণত হয়েছে গন্ধটুকু উত্তম হয়েছে তাই মুনাফেক ব্যক্তি মুখেও যদি কোরআন তেলাওয়াত হয় সে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের ওই মুনাফেকের মর্যাদাকে বৃদ্ধি করে যদিও তার অন্তর্বর্তী ইমান নেই ইমানের মাধ্যমে সে নিজেকে বলিষ্ঠ করতে পারেনি মজবুত করতে পারেনি কিন্তু যেহেতু কোরআন তেলাবাত করে কোরআন তেলাবাত করার কারণে তার এই তার এই গন্ধটুকু হয় তাই গন্ধটুকু উত্তম হয় ওয়ত মোহামোর রসরুল্লাহ বলেন অথচ তার স্বাদটুকু একেবারেই তিক্ত যেহেতু ভিতরে ইমাম নেই ভিতরে কফুরি সুতরাং এই স্বাদটুকু তার কোন অবস্থায় গ্রহণযোগ্য হবে না এটি একেবারে একেবারেই তিক্ত এরপরে সল্লা আরেকটি উদাহরণ দিচ্ছেন চারটি উদাহরণ দিয়েছেন ওমাসাল মুনাফেদিল কোরআন আর ওই মুনাফিকের উদাহরণ যে মুনাফে কোরআন করে না কোরআন পড়ে না কোরআনের সাথে সম্পর্ক রাখে না সেই মুনাফেকের উদাহরণ হচ্ছে কামাশাল হামদলা হামদলা এর মতো হানদলাও একটি ফল এই ফলটি হচ্ছে একেবারেই বিস্বাদ এবং এর মধ্যে কোনো গন্ধ নেই একেবারেই তিক্ত তিক্ত ফল এমন একটি ফল হচ্ছে হান্দলা রাসুল উল্লাহাম বলেন মুনাফেক ব্যক্তি যে আনতিলা ওয়াক্ষরে না তার উদাহরণ হচ্ছে কামাথাল হানদলা হান্দলা মতো লেইসালাহা রইয়া যার কোনো ধরনের স্বাদ নেই কোনো গন্ধ নেই আমি একেবারে বিশ্বাদ একেবারেই তিক্ত এসরুল্লাহ সাল্লা ইসলাম চারটি উদাহরণ দিয়েছেন সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এসরুল্লাহ সাল্লা উলিস ইসলাম যে উদাহরণগুলো দিলেন এটি এই জন্য উদাহরণ দেন নেই যে আমরা একটা উদাহরণের মাধ্যমে একটা জিনিস উপলব্ধি করলাম বুঝলাম ব্যাপারটি এমন নয় বরং উদাহরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা রয়ে গিয়েছে সেটি হলো এই ইমানদার ব্যক্তি কোর আং তিলাওয়াত করবে ইমানদার ব্যক্তি যদি চায় তার ইমানের সুগন্ধিকে চতুর্দিকে বিচ্ছুরিত হোক ইমানের সুগন্ধিকে সে বিচ্ছুরন করাতে চায় ইমানের মাধ্যমে সে আরো লোকদেরকে সুরোভিত করতে চায় আরও লোকদেরকে সে সুগন্ধ দিয়ে উপকৃত করতে চায় তাহলে ইমানদার ব্যক্তি দায়িত্ব হবে ইমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে আমরা সেটাই বলতেছিলাম দিন ইমানদার ব্যক্তির এই কোরআন তিলাওয়াত মূলত তার জন্য হুজ্জাতুল্লেখ্যা রসুলসাল্লাম বলেছেন তোমার জন্য হুজ্জাত হবে কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে তোমার পক্ষে সাক্ষী হবে কখন তখনই তো সাক্ষী হবে যখন তুমি ইমান আনার পরে কোরআন তিলাওয়াদ করবে কোনো ব্যক্তি ইমান আনার পরে যদি কোরআন না করে তাহলে তার পক্ষে সাক্ষী হবে না তার পক্ষে সুপারিশকারী হবে না সেটাই রসুল আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি রসুল্লাহাম থেকে ইমা মুসলিম রাহম তার শহীদ বর্ণনা করেছেন আবু হুরারিত হাদিসের মধ্যে তিনি বলেন কোরআন তিলাওয়াতামত শাল আসাহে যে কোরআন কিয়ামতদিন শেফি আলী তার যে সাথী রয়েছে কোরআন তিলকারী ব্যক্তির জন্য কোরআন তিলাওয়াতটুকু তোমার জন্য কিয়ামতুদ্দিন তোমার পক্ষে যাবে তোমার পক্ষে সাক্ষ্য দেবে হুজাতুল লেখা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আবার রসুলাম বলেছেন অথবা তোমার বিপক্ষে হুজাত হবে কেয়ামতের দিন কোরআন তোমার বিপক্ষে চলে যেতে পারে আদর্শ মুসলিম ব্যক্তি যাতে করে কোরআন কেয়ামত দিন তার বিপক্ষে না যায় সে জন্য তার সকল প্রচেষ্টা চালাবে কেয়ামতের দিন যদি কোনো ব্যক্তির বিপক্ষে কোরআন চলে যায় তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ সুবাহনতলা রসুল সাল্লাহ ইসলাম জবানিতে কোরআনি কেমির মধ্যে স্বাদ করেন কেয়ামত দিন রসুল সাল্লা ইসলাম বলবেন প্রতিপালক আমার সম্প্রদায়ের লোকেরা তারা কোরআন করিদ্দিন যদি কোরআন করিম আমাদের বিপক্ষে বক্তব্য দেয় আমাদের বিপক্ষে চলে যায় তাহলে কি আমরা আদৌ আল্লাহ রবুল আলমিনের কৌঠে সেদিন আজাতের আদৌ করে আশা করতে পারবো আদৌ সম্ভব নয় একজন ইমানদার ব্যক্তি তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আদর্শ মুসলিম ব্যক্তি এই হাদিসকে সত্যিকারভাবে উপলব্ধি করে তিনি কোরআনে কেরিমের হুকুকগুলোকে সত্যিকারভাবে বুঝবেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন কোরআনে করিমের যে হুকুকগুলো রয়েছে আমি শুধুমাত্র দীর্ঘ আলোচনা না করে কোরআনে অধিকারগুলো আমি আপনাদের সামনে পেশ করব যাতে করে আমরা উপলব্ধি করতে পারি জানতে পারি যে এই কোরআন আমাদের কাছে আছে তার হকগুলো সত্যিকারভাবে আমরা কি ইমান আনার পরে কোরআনে কেরিমেরি হকগুলোকে সত্যিকারভাবে আমরা আদায় করছি কিনা বা আদায় করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা আমাদের কোনো তৎপরতা আছে কি না এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনকে বিশুদ্ধ তিলাবাত করা আমরা এখানে বিশুদ্ধ তিলাবাতের কথা বলেছি খুব ভালো করে বুঝে নিন কোরআনকে আপনি করবেন বিশুদ্ধভাবে তাজবিদের সাথে কোরআনকে তাজবিদের সাথে বিশুদ্ধ তিলাবাদ করার জন্য হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হলো হবে না কোরআন আপনাকে মুখস্থ করতে হবে কোরআন করার জন্য চেষ্টা করতে হবে এই কিতাব হেফজের মধ্যে বিশাল মর্যাদা রয়েছে সেটা আমরা জানবো কোরআনের হুকুকগুলো আমরা শুধু বলে যাই এরপরে কোরআন হেফ করলে একজন ব্যক্তি কী মর্যাদা করবে কেয়ামতের দিন সেই বিষয়টি সম্পর্কে আপনাদের দেশটি আকর্ষণ করবেন ইনশাল্লাহ তালাম তাই দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করবো এবং কোরআনকে হেফস করবো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অনেককে দেখা যায় কোরআনের দুটি সুরাও মুখস্থ করেননি জীবনে অনেক গল্প অনেক কবিতা অনেক ছড়া অনেক ছন্দ অনেক কিছুই আমরা মুখস্থ করেছি কিন্তু আল্লাহ কালাম থেকে ভালো করে সুরায় ফাতেহ মুখস্থ করতে পারি না এটি কেমন কথা এর উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হলো আসলেই আমি আল্লাহর কিতাব যে আমার প্রতি যে দাবি করে থাকে সেই দাবিটুকু সত্যিকারভাবে উপলব্ধি করতে পারিনি এই কারণেই আমি এই দাবিটুকু পূরণ করিনি যদি একজন ইমানদার ব্যক্তি এই দাবিকে উপলব্ধি করতে পারেন তাহলে তিনি অবশ্যই আল্লাহাবুল আলমিনের দাবিকে পূরণও করতে পারতেন সেটা আমরা করতে পারিনি তাই এই কাজটুকু আমাদের করতে হবে তিন নম্বরের যে পয়েন্টটি সেটি হলো একজন আদর্শমস্তি ব্যক্তি তিনি কোরআন মুখস্থ করার পরে কোরআনকে বোঝার জন্য তিনি চেষ্টা করবেন কোরআন বোঝা আদর্শ মুসলিম ব্যক্তির অন্যতম দায়িত্ব অন্যথায় তিনি কোরআন থেকে কোরআনের হৃদয়ের থেকে কোরআন থেকে সম্পূর্ণ দূর সাজাবেন বরং তার অন্তরেই মূলত হেদায়ত থেকে এমনভাবে মাহরুম হয়ে যাবে যেটি আল্লা সুবাহ তারা বলেছেন যে তার অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হবে অন্তর হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে তাই কোরআনকে তিনি বোঝার জন্য চেষ্টা করবেন চার নম্বর যে পয়েন্টটি সেটি হল কোরআনকে আমল করার জন্য চেষ্টা করবেন কোরআন আমল না করলে চলবে না কোরআন মূলত এসেছে কোরআনের হৃদায়ত অনুযায়ী কোরআনের নির্দেশনা অনুযায়ী একজন ব্যক্তি আমল করবে নিজের আমলকে পরিবর্তন করবে শুধু তেলাওয়াত করবে আল্লাহ ভাইয়া হার হারামার রেবা যা আল্লাহ তালা বেসাখানা হালাল করেছেন সুদকে হারাম করেছেন শুধু তেলাওয়াত করবে অথচ সুদের যত কারবার আছে সুদের সাথে সম্পৃক্ত যত কাজ কারবার আছে সবগুলো করবে এমনটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবেন না বরং তিনি কোরআন তেলাওয়াত করবেন যখন তিনি নিজের জীবনে সেই কোরআনের নির্দেশনাকে আল্লাহ রব আলমের বক্তব্যকে তাঁর জীবনে বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করবেন এটি হচ্ছে তার কাছে কোরআনের দাবি এই দাবিটুকু তিনি পূরণ করবেন এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হলো এই মানুষকে কোরআনের দিকে আহ্বান করবেন কোরআনের নির্দেশনার দিকে আহ্বান করবেন ইরাল কুরআন যে কোরআন আমাদেরকে কি নিয়ে এসেছে কোরআনের কি বক্তব্য রয়েছে এই বক্তব্যগুলো মানুষের কাছে তুলে ধরা এই বক্তব্যের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া এগুলোর জন্য চেষ্টা করবেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটুকু করবেন তিনি কোরআনের দিকে দাওয়াত দিবেন এরপরে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে তিনি একামতুল কোরআন কোরআনকে সত্যিকারভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য এই কোরআন যাতে বাস্তবায়ন করতে পারে এই প্রতিষ্ঠার কাজেও তিনি নিজে প্রচেষ্টা চালাবেন চেষ্টা করবেন খুব কম সংখ্যক লোকে রয়েছে যারা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে থাকে শুধুমাত্র বক্তব্য শুধুমাত্র কথা কিন্তু কাজে আমরা কাউকে বাইনা খুব কম সংখ্যক লোকে দেখি যারা কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা সমাজে বাস্তবায়ন করা রাষ্ট্রে বাস্তবায়ন করা কোরআনের বিধানকে জারি করার জন্য চেষ্টা করবে এই চেষ্টাটুকু আমাদের করতে হবে সর্বশেষ তিনি কোরআনের আহাল হয়ে যাবেন যেহেতু আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যারা সত্যিকারভাবে কোরআনের সাথে মিশে গিয়েছে কোরআনের সাথে নিজেদের জীবনকে একেবারে সংমিশ্রিত করে নিয়েছে এরা হচ্ছে আহল্লাহি হসাত হুফিল আর এরা হল পৃথিবীতে আল্লাহ রব্লুল আলমের পরিবার এবং আল্লাহ রাবুল আলমের অত্যন্ত গরিষ্ঠ মানুষ যারা আল্লাহ রব্বুল আলমের কাছে পৌঁছতে পেরেছে তাই এ ব্যক্তি নিজের সবাইকে নিয়ে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এই যে দাবিগুলো রয়েছে কোরআনে কেরিমের এই দাবিগুলো যদি সত্যিকারভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকারভাবে উপলব্ধি করেন বুঝেন তাহলে ওই আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকার এই দাবি পূরণ করলে কোরআন খিয়ামতুদ্দিন হুজ্জাতুল্লেখা রাসুল্লাহ সাল্লাসম যে বলেছেন এই কোরআন কে আমতের দিন ওই আদর্শ মুসলিম ব্যক্তির জন্য হুজাত হবে তার পক্ষেই যাবে তার পক্ষেই কাজ করবে কোরআন একেবারেই কবর থেকে শুরু করে একেবারে যার নাতে পৌঁছা পর্যন্ত ওই ব্যক্তির স কথা বলবে সাক্ষ্য দেবে কিন্তু এই অধিকারগুলো কোরআনের এই রাইটসগুলো কোরআনের এই হকগুলো যদি কোনো মুসলিম ব্যক্তি লঙ্ঘন করে এগুলো যদি তিনি আদায় না করেন তাহলে কে আমতের দিন কোরআন তার পক্ষে যাবে না বরং তার বিপক্ষে চলে যাবে এবং কোরআনে বক্তব্য হবে তার বিপক্ষে তখন সে ব্যক্তি সত্যিকার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেহেতু কোরআন তার বিপক্ষে যাওয়ার অর্থই হচ্ছে ওর আনের সামনে সে ব্যক্তি আর কোনো বক্তব্য দেওয়ার অধিকার রাখবে না সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য শেখুল ইসলাম এমন কাইম রহমতুল্লাহ এই আয়তের তাফসির মধ্যে বলেছেন যে আয়তের মধ্যে আল্লাহ সুবাহনতলা বলেছেন রাসুল দিন এই অভিযোগ করবে ওর আন যাদের কাছে রেখে যাওয়া হচ্ছে রাসুল যাদের কাছে কোরআন রেখে গিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন এভাবে যে এরা কোরআন কম ইখাজুল কোরআনে মেহজুরা এরা কোরআনকে পরিত্যক্ত করেছে কোরআনকে ছেড়ে দিয়েছে শেখুল ইসলাম এমন কাজিম রহমতুল্লাহ বলেন মিনহাজির কুরআন কোরআনকে পরিত্যক্ত কোরআনকে ছেড়ে দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত একটি কাজ হচ্ছে এই যে কোনো ব্যক্তি কোরআনকে নিয়মিত তেলাওয়াত করবে না নিয়মিত তেলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে দূরে সরে থাকবে নিয়মিত কোরআনকে তেলাওয়াত করবে না কোরআনের সাথে নিজের সম্পর্ককে নিয়মিত করবে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে আমরা দেখি আমাদের সমাজে যেটি ব্যাপকভাবে রয়েছে সেটি হলো এই আমরা দেখি যে একদম লোক শুধুমাত্র রমদান মাঠ যখন দেখা যায় তখনই আমরা দেখি যে একদম লোককে তারা কোরআন তেলাবাত করেন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন দেখা যায় যে তারা একেবারে লোকদেরকে ডেকে পর্যন্ত কোরআন তেলাবাদ করে থাকেন অথচ পুরা বছরের মধ্যে কোরআন তেলাবাতের আর কোনো খবর নেই কোরআনে আর কোনো সন্ধান নেই কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই এমনটি একজন আদর্শ ব্যক্তি করবেন না বরং তিনি কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন যে সম্পর্ক থেকে তার নিয়মিত সম্পর্ক হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর হাতে সময় নেই আজকে এখানেই শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদেরকে পাবই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি ওয়া আফরদাওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি